আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুআউযু বিল্লাহ ওয়া নুআউযু বিল্লাহি মিন শুরুরি анফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লাalahু ওয়া মান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 দর্শকবিন্দু আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে আমরা কিভাবে জান্নাত লাভ করতে পারব। কি কাজ করলে আল্লাহতালা আমাদেরকে জান্নাত দান করবেন এবং কালকে ক্যামতের মাঠে আমরা কিভাবে জান্নাত লাভে ধন্য হতে পারব এ বিষয়ে কয়েকটি কথা প্রিয় দর্শকবৃন্দের সামনে পরিবেশন করব ইনশা আল্লাহ তালা জান্নাত যাওয়ার পথ জান্নাত যাওয়ার মাধ্যম অনেক আল্লাহ তালা আমাদেরকে জান্নাত যাওয়ার অনেক রাস্তা অনেক পথ অনেক উপায় বলে দিয়েছেন যদি আমরা সেই পথ সেই মাধ্যম গ্রহণ করতে পারি তাহলে ইনশা আল্লাহ তালা আমরা জান্নাত লাবে ধন্য হব। কালকে ক্যামতের মাঠে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করবেন তবে একটি কথা আছে কেউ যদি মনে করে যে আমি অনেক ভালো কাজ করি আমার অনেক আমল আছে আমার জান্নাত যাওয়ার ব্যাপারে কোনো চিন্তা নেই আমি জান্নাত পাবই তার আমলের বিনিময়ে এসে জান্নাতে যাবে তাহলে এরকম ধারণা করা ভুল হবে কারণ বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমরা কেউ তোমাদের আমলের বিনিময়ে জান্নার যেতে পারবে না সাহাবিরা বললেন আপনিও কি আপনার আমলের বিনিময়ে জান্নার যেতে পারবেন না নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন আনা ইতা গাম্মানি আল্লাহ বেরি মিন আমিও আমার আমলের গুনে আমলের বিনিময়ে যেতে পারবো না যদি না আল্লাহ রহমত আমাকে নেয় তো ভাইর আমার বিশ্ব নবী মোহাম্মদ রসল্লাহ হাদিস থেকে যে জিনিসটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে এই যে আমরা জান্নাত লাভ করব আল্লাহর রহমতে আল্লাহর করুণায় আল্লাহর মেহরবানিতে যদি বলি না অনেক কাজ করেছি অনেক আমল করেছি আমি আল্লাহর একটি নিয়ামতের আপনি প্রতিদান বা তার বদলা দিতে পারবেন না আল্লাহ যদি একটি নিয়ামতের বিনিময় আপনার কাছে চান আল্লাহর একটি নিয়ামতের বিনিময় আপনি দিতে পারবেন না যতই কিছু করি না কেন আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের তুলনায় তা অনেক কম আমরা ভরসা করব মহান আল্লাহ রবুল আলমিনের অনুগ্রহের তার রহমতের তার রহমতের বিনিময়ে মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জান্নাত দান করবেন তাই বলছিলাম ভাইরা আমার আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ তালা তার নবীর মাধ্যমে জান্নাত যাওয়ার কিছু উপায় কিছু মাধ্যম সেগুলাকে আমাদেরকে গ্রহণ করতে বলেছেন সেগুলো যুগে যদি আমরা গ্রহণ করি ইনশা আল্লাহ তালা আল্লাহ তালা তার রহমতে তার দয়ায়। আমাদেরকে জান্নাত দান করবেন তাই আল্লাহ নবী বললেন চতুষ্পদ জীব জানোয়ার সেগুলোর প্রতি যদি তোমরা সদৈ হও অনুগ্রহ প্রদর্শন করো তাদের প্রতি যদি তোমরা দয়া পেশ করো তাহলে সে কাজটাও তোমার জন্য জান্নাতের ওসিলা হবে তাই নবী বলছেন সাল্লাহ আলি হস্লাম ও মুসলিম শরীফের হাদিসে দাখালত ইমরা আতুন আন্না আর ফিহির রাতন রবাতা فلم تسقها ولم تتعمها ولا ترسلها تعكل من خشاس الأرض حتى ماتت في رباتها ودخلت إمرأة الجنة إذ مرت على كلب ملتفين على الأرض يريد الماء فنزأت خفها فربطتها بخمارها فنزأت له وسقطه حتى أروته <تصفيق> একটি বিড়ালের কারণে জাহান নামে চলে গেছে সেই বিড়ালটিকে সে বেঁধে রেখেছিল আর এই বাঁধা অবস্থায় বিড়ালটাকে সে খেতে দেয়নি পানি পান করতে দেয়নি ওলা তুরসিলহা আর বিড়ালটাকে ছেড়েও দেয়নি যে সে আল্লাহর জমিনে চরে ফিরে খাবে ছেড়েও দেয়নি এই বেঁধে রাখা অবস্থায় বিড়ালটা না খেয়ে পানি পান করতে না পেরে মারা গেছে এই কারণে ওই মহিলাটি জাহান্নামি হয়ে গেছে পক্ষান্তরে একজন মহিলা জানাতে প্রবেশ করেছে সে যাচ্ছিল কোন এক পদ দিয়ে পেরিয়ে দেখল একটা কুকুর পড়ে আছে কৃপাসিত অবস্থায় তার পানি পান করার খুবই দরকার তখন সেই মহিলাটি তার পায়ের মোজা খুলল তারপরে সেই মোজাটাকে তার উড়াতে বাঁধল মধ্যে ফেলে পানি তুলল সেই পানি প্যাটপুরে পান করাইল ওই কুত্তাকে এই কাজটার কারণে আল্লা র্নাত দিয়েছেন সে জান্নাত লাভ করেছে অনুরূপ বহারেশ শরীফের মধ্যে আসছে আন্না রাজুলান রাকালবান আকাল বান এখনো সারা মিনাল আতস ফাহু ফা গারা ফালাহুফি ও সাকো ফসা আল্লাহু ও আদ খালাহুল তা একটি লোক একটি কুত্তাকে দেখল পিপাসার জালায় পিপাসার তারাই মাটি চাটতেছিল অত্যধিক পিপাসিত কুকুরটা পিপাসার কারণে মাটি চেটে খাচ্ছিল তখন ওই লোকটি তার মুজা খুলে মুজার মধ্যে পানি ভরে ওই কুত্তাটাকে পান করাইলো তার এই কাজটাকে আল্লাহ তালা গ্রহণ করলেন ভালো কাজ হিসাবে আল্লাহ গ্রহণ করলেন ও আদ জান্নাতা এবং আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাইলেন সুভান আল্লাহ কত ছোট কাজ কাজের প্রতি যদি সদৈ হওয়া যায় প্রতিও যদি অনুগ্রহ দয়া প্রদর্শন করা হয় তাহলে আল্লাহ তালা যে জান্নাত দান করেন সে কথা বলে দিচ্ছেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তো ভাইরা আমার কথা হচ্ছে আমরা জান্নার যেতে চাইলেও আমাদেরকে কথাটা মনে রাখতে হবে কোনো জীব জানোয়ার গরু ছাগল যেগুলাকে আমরা পালি বাড়িতে রাখি সেগুলার খাওয়া দাওয়ার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে কোন জীবকে আমরা বেঁধে রেখে না খাইয়ে যদি সে মারা যায় তাহলে আল্লাহর কাছে কালকে আমাদেরকে জবাবদিহি করতে হবে অনুরূপভাবে যে সমস্ত জানুয়ারগুলাকে আমরা কাজে ব্যবহার করি বোধবহনের কাজে ব্যবহার করি তাদের ওপরে তাদের শক্তির বাইরে যেন আমরা কোনো বোঝা চাপিয়ে না দিই তারা যতটা পারবে যতটা তাদের শক্তি সামর্থ্য আছে তাদের প্রতি দয়া এবং তাদের প্রতি করুণা প্রদর্শন করে তাদের শক্তির বাইরে কোনো বোঝা বইয়ে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না এগুলির ব্যাপারে শরীয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছে যে আমরা জীব যানুয়ারের প্রতিও সুন্দর এবং দয়া প্রদর্শন করব তাদেরকে আমরা কষ্ট দেব না তাদের আরাম তাদের কিসে তারা স্বস্তি পায় এই ব্যাপারও আমাদেরকে খেয়াল রাখতে হবে তার থাকার জায়গাটা তার খাওয়া তার ও ইত্যাদি সবসময় খেয়াল রাখতে হবে বেখেয়ালে থেকে কোন গরু যদি বাঁধা থাকা অবস্থায় কোনো ছাগল যদি বাঁধা থাকা অবস্থায় মারা যায় না খেয়ে না দিয়ে তাহলে কালকে কামতের মাঠে হয়তো আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জিজ্ঞাসা করবেন কালকে আল্লাহর কাছে আমাদেরকে জবদিহি করতে হবে তাই আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে বলে দিলেন আমাদের জান্নাত যাওয়ার মাধ্যম যে দেখো একটি বিড়ালকে বেঁধে রাখার কারণে একটি মেয়ে জাহান নামি হয়ে গেছে আর একটি কুত্তাকে পানি পান করার কারণে একটা মেয়ে জান্নাতে গেছে একটি পুরুষ জান্নাতে গেছে একটি কুত্তাকে পানি পান করিয়ে দেওয়ার কারণে একদিন সাহাবিরা আল্লাহ নবীকে বলছেন আলানা ফিল বাহাই আজরুণ হে আল্লাহ রসুল এই জীব জানুয়ার যেগুলো রয়েছে এগুলোর প্রতি যদি দয়া প্রদর্শন করা হয় তাদের সাথে যদি ভালো ব্যবহার করা হয় তাতেও কি আমরা নেকি পাব তাতেও কি নেকি আছে নাকি আল্লাহ নবী বলছেন প্রত্যেক প্রাণীর মধ্যে তোমাদের জন্য রয়েছে নেকি। যে নে তোমরা সদই হবে যে কোনো প্রাণীর প্রতি তোমরা দয়া প্রদর্শন করবে তার কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে নেকি দান করবেন প্রত্যেকটি জিনিসের মধ্যে প্রাণীর মধ্যে নেকি রয়েছে এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি জায়গায় জানতে ছোট বড় ভুল হতে পারে শেখ বদরুদ্জান তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রাইশ্চিত করে মহান আল্লাহ তাদের নিশ্চয় মাফ করেন দরজা খুলে দেই হলে দেখুন ও বাংলাদেশে সাড়ে ছটায় ভারতে পিস টিভি বাংলায় মণিবুক্ত अब कारो बार ईर्षा नहीं सत्यर पथे दृढ़ मनोबल दान व्यक्ति जैसे आल्ला दान जारा फायसला शिक्षा कर सही बुखारी प्रथम खंड एल्म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 If Allah helps you, believe me, you have to get successful. Catch Dr. Zakir. <laughs> Then we have the call, To get convincing and valid answers, dial korun, Zakir Peace TV, Bangalai. He is the <laughs> স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রাম বলেছেন প্রত্যেক প্রাণীর মধ্যে তোমাদের জন্য রয়েছে নেকি প্রত্যেক প্রাণীর সাথে যদি তোমরা দয়া প্রদর্শন করো তাহলে আল্লাহ রব আলিন তোমাদেরকে নেকি দান করবেন একদা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ রাম দেখলেন একটা পায়রা আল্লাহ নবীর সামনে ছটফট ছটফট করছে সাহাবিরা পায়রার বাচ্চা দুটোকে নিয়ে নিয়েছিল না পায়রার কাছ থেকে সেই মা পায়রাটি ছটফট ছটফট করতে আস হাল্লার নবী বললেন ফাজা মনফাজা হা এর বাচ্চাকে ওর কাছ থেকে কেড়ে নিয়ে কে একে কষ্ট দিয়েছে কে কে বিচলিত করেছে, করেছে। অস্থির ওই মায়ের কাছে তার ছেলেকে তাড়াতাড়ি তোমরা ফিরিয়ে দাও সাহাবিরা তখন তাড়াতাড়ি করে ওই মা পায়রার কাছে তার বাচ্চাগুলোকে গুলোকে ফিরিয়ে দিলেন এইভাবে আল্লাহর নবী দেখলেন একটা পিঁপড়ের বাসা যাকে সাহাবিরা আগুন লাগিয়ে ঝালিয়ে দিয়েছিলেন আল্লাহ নবী সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন তোমরা কে এই কাজ করেছো এই বাসাটাকে আগুন লাগিয়ে দিয়েছ খবরদার আগুনের দেওয়ার শাস্তি দেবে না ভাইরা আমার আমি যে কথাটি বলতে চাইছিলাম বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার ব্যবহারের মাধ্যমে তার চাল চলনের মাধ্যমে তার আচার আচরণের মাধ্যমেও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে জীব জানুয়ারের প্রতি সদই হতে হয় কাউকে কষ্ট দিতে হয় না তো ভাইরা আমার এতেও রয়েছে আমাদের জন্য নেকি আর এই নেকির বদৌলতি ইনশা আল্লাহ তালা আমরা জান্নাত যেতে পারবো এইভাবে জান্নার যাওয়ার মাধ্যম উত্তম চরিত্র চরিত্রেকে সুন্দর করব। ইসলাম যে মহান চরিত্র আমাদের জন্য পেশ করেছে ইসলাম যে চরিত্রের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছে সেই সুমহান চরিত্র গ্রহণ করব। উত্তম চরিত্রের মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারব সে কথা বলেছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম তাই তিনি বলছেন আনা জাইমাইবাদা মহিকা ও বেবাইতিনা লেমান তারেকাল কাদিবা ওয়াঈনকানা মা জাহা আবু দাউদ এবং ত্রিমিদি শরীফে এই হাদিস বর্ণিত হয়েছে আল্লা আলবানী। এই হাদিসকে সহি শুদ্ধ বলেছেন আল্লাহ নবী বলছেন আমি তার জন্য জান্নাতের শেষ প্রান্তে একটি ঘরের জামিন হব বা হচ্ছি যে ঝগড়া ঝাটি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে কারো সাথে বিবাদে লিপ্ত হয় না যদিও সে সত্যের ওপরে থাকে যে জিনিসটা নিয়ে ঝগড়া বা যে জিনিসটা নিয়ে ঝগড়া করা যায় যে জিনিসটার হকদার আসলে আমি আপনি কিন্তু আমি আর আপনি ঝগড়া ত্যাগ করার কারণে বললাম যাক আমার হোক তাও আমি ঝগড়া করবো লেখ যা ছেড়ে দিলাম নিজের জিনিস হওয়া সত্ত্বেও ঝগড়া থেকে বাঁচার জন্য সেই জিনিসকে ছেড়ে দিল। যে সত্য হকদার ছিল। কিন্তু ঝগড়া করবো না বলে সেই জিনিসটা সে ত্যাগ করেছে তার জন্য আমি জান্নাতের শেষ প্রান্তে একটি ঘরের দাবিন হচ্ছি অবে বাইতিল কি ওয়াসাতিল জাননা আর জান্নাতের মধ্যস্থলে একটি ঘরে দাবিন হচ্ছে তার জন্য যে ছলে হলেও লেমন তারেকা ইনকান অনেক সময় আমরা যারা বাবারা আছি দেখবেন অনেক সময় অনেক বাবারা ছেলেদের সাথে ছোট ছোট শিশুদের সাথে মিথ্যা কথা বলে কেমন করে যে বাবা ওইটা দাও তো তোমাকে এই দিবো এলা আমার কাছে চকলেট আছে লাও এমনি করে চকলেট দেখায় তখন ছেলেটা চকলেটে লোবে আপনার কাছে আসে তখন আপনি হাটটা খুলে দেখান চকলেট নেই মানে আপনি তাকে মিথ্যা বললেন আপনি যদিও ঠাট্টা করে বলেছেন কিন্তু এই জিনিসটা তার মনে গেঁথে যাবে এইভাবে সে অভ্যস্ত হয়ে পড়বে মিথ্যা বলা শিখা। তাই ঠাট্টার ছলে হলেও মিথ্যা কথা বলতে হয় না। তাই আল্লাহ নবী বলছেন যে মিথ্যা কথা বলা ত্যাগ করে ঠাট্টার ছলে হলেও যে মিথ্যা কথা বলে না তার জন্য আমি জান্নাতের মধ্যস্থলে একটি ঘরের জামিন হচ্ছি আর তার জন্য জান্নাতের উচ্চ একটি বাড়ির জামিন হচ্ছি যার চরিত্র খুবই উন্নত যার চরিত্র অতীব সুন্দর তো ভাইরা আমার সুন্দর চরিত্র সুন্দর নৈতিকতা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশা আল্লাহ তল্লা নবীকে জিজ্ঞাসা করা হলো সোয়েল রাসুল্লাহ সাল্লাহ খেলা আলজানা ফলা কাকাল কোন জিনিসটি অধিক হারে মানুষকে জান্নাতে নিয়ে যাবে তখন আল্লাহ নবী বললেন আল্লাভীরতা এবং উত্তম চরিত্র অধিক হারে মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে আল্লা নবীকে জিজ্ঞাসা করা হল আর সবথেকে অধিক হারে কোন জিনিসটা মানুষকে জাহান নামে নিয়ে যাবে তখন আল্লাহ নবী বললেন আল ওয়াল ফাম্মারাজ জীব এবং লজ্জাস্তান জীব এবং লজ্জাস্থানের কারণে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে তো ভাইরা আমার আল্লাহ নবী বলছেন অধিক হারে যে জিনিসটি মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে সেটা হচ্ছে উত্তম চরিত্র আর আল্লাহ ভীরতা তাই যদি আমরা উত্তম চরিত্রে নিজেকে চরিত্রবান করতে পারি উত্তম চরিত্রে যদি আমরা নিজেকে অভ্যস্ত করতে পারি তাহলে ইনশা আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত রয়েছেন বিশ্বনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলে গেছেন আর এই চরিত্রের শিক্ষা দিয়ে গেছেন তিনি সাল্লাহ আলিহ সাল্লাম আমাদেরকে তিনি শুধু বলে যাননি বরং তিনি তার কার্যকলাপের মাধ্যমে তার আচার ব্যবহারের মাধ্যমে তার দৈনন্দিন জীবনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আমরা চরিত্র কিভাবে পেশ করব এবং আমাদের চরিত্র কিভাবে হবে তাই তো মহান আল্লাহ তার নবীর চারিত্রিক কথা উল্লেখ করে বলছেন ওয়া ইন্নাক আলা আদিম হে নবী তুমি চরিত্রের উত্তম বা উচ্চ সির্যে অবস্থিত তোমার চরিত্র সব থেকে উন্নত তোমার মধ্যে রয়েছে এমন চরিত্র যে চরিত্র পৃথিবীর কোনো মানুষ কোনোদিন পেশ করতে পারেনি আর কেমত পর্যন্ত কোনো মানুষ এরকম চরিত্র বান আসবে না তাই মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন উত্তম চরিত্রের সব থেকে বিরাট বিশাল এক মডেল আদর্শ আমাদের জন্য আমরা যদি নিজেকে সুন্দর চরিত্রে চরিত্রবান করতে চাই তাহলে গ্রহণ করতে হবে বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের আদর্শকে এবং তার চরিত্রকে তার এই উত্তম চরিত্রের কথা বলে হাউলিক এটা আল্লাহরই দয়া যে তুমি সাধারণ তোমার পাশস্থ যে লোকগুলো রয়েছে তাদের জন্য তুমি নরম হৃদয়ের মানুষ হয়েছ তোমার অন্তর তোমার হৃদয় অত্যধিক ফাদদান ফালিদাল কাল তোমার অন্তরটা যদি হতো। কঠিন মালিক হৃদয়ে যদি হাউলিক তাহলে যে লোকগুলা তোমার আশেপাশে থাকছে এই লোকগুলা কেউ তোমার কাছে থাকতো না সব পালিয়ে যেত কিন্তু তোমার অন্তর অত্যধিক নরম তুমি উন্নত চরিত্রের অধিকারী তোমার চরিত্র অতীব মহান তাই মানুষের সাথে তোমার নরম নরম কথা নরম আচরণ করে তাই তোমার চতুর পাশে তারা সবসময় থাকে এবং তোমার তোমার হিসাবে তারা কথা শুনে ভাইরা আমার উত্তম চরিত্রের মানে বিরলহীন দৃষ্টান্ত পেশ করে গেছেন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি শুধু আমাদেরকে সুন্দর চরিত্র অবলম্বন করতে বলেননি বরং সুন্দর চরিত্রের সুমহান দৃষ্টান্ত তিনি আমাদের কাছে পেশ করে গেছেন দেখিয়ে গেছেন যে দেখো সুন্দর চরিত্র চরিত্রের দিকে কিভাবে আহ্বান করতে হয় রাসুল করিম সাল্লাহ আলু সাল্লাম এত সুন্দর চরিত্রের এত উন্নত নৈতিকতার অধিকারী ছিলেন যে শুনলে অবাক লেগে যায় যে এত সুন্দর চরিত্র ছিল বিশ্ব মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের একজন সাহাবি গ্রাম্য এলাকা থেকে আল্লাহ নবীর কাছে আসছে গ্রাম্য মানুষগুলোর আদব কায়দা একটু কম জানতো তেমন শিক্ষিত ছিলেন না সাহাবিরা গ্রাম্য সাহাবিরা তাই একজন সাহাবি আল্লাহ নবীকে পেছন দেখ থেকে তার চাদর ধরে জোরে টান দিয়েছে এত জোরে টান দিয়েছে তাগ হয়ে গেছে গলাটা সাহাবিদের অনেক রাগ হয়েছে কিন্তু আল্লাহ নবীকে যখন সে চাদর ছেড়ে দিয়েছে আল্লাহ নবী তার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দিয়েছে ওই কি ব্যাপার তখন সেই লোকটি বলল আপনার কাছে যে মাল এসছে সেই মাল থেকে আমাকে কিছু দেন ওই জন্য আপনাকে ধরে এইভাবে টান দেওয়া হয়েছে আল্লাহ নবী জবাবে একটি মুচকি হাসি দিয়েছিলেন তার প্রতি কোনো কঠোর ব্যবহার দেখাননি তার প্রতি তিনি রাগান দিতে হননি সে এত বড় একটা অপরাধ করেছিল তাকে মারার দরকার ছিল কিন্তু আল্লাহ নবী উত্তম চরিত্র পেশ করে একটি হাসি দিয়েছিলেন এবং সাহাবিদের চরিত্রবান আল্লাহর নবীর মতন কোন চরিত্র আলা পৃথিবীতে কেউ আসেনি কে আমদ পর্যন্ত কেউ আসবে না এই মহান মানুষ তার ব্যক্তিত্বের জন্য কোনোদিন কারো কাছে অতিশোধ গ্রহণ করেননি কোনোদিন তিনি নিজের রাগ মেটানোর জন্য কারো সাথে তিনি প্রতিশোধ গ্রহণ করেননি যদি কোনো দিন রাগান্বিত হয়েছিলেন তো শুধুমাত্র আল্লাহর দিনের কারণে এবং আল্লাহর দিনের জন্য হয়েছিলেন তো ভাইর আমার কথা হচ্ছে আমাদেরকে উত্তম চরিত্র দিয়ে গেছেন বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ্লাম সেই চরিত্র যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত আল্লাহ তারার কাছে দোয়া করি আল্লাহ গো আমাদেরকে তুমি উত্তম চরিত্র গ্রহণ করার তৌফিক দান করো ও সাল্লাহ আল্লাহ নবীনা মহম্মদ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 उिंग আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَانِسُوا وَتُسَلِّمُوا عَلَىٰ أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ আপনি কি জীবনের ব্যাপারে হতাশ আপনি কি পথ হারিয়ে দিশে তাহলে আল কোরআন মানবতার মহান সংবিধান শেখ আব্দুর রহমান মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি দেখুন আমার প্রোগ্রাম শুধুমাত্র পিস বাংলায় কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বাংলাদেশে ওরা সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায়